সম্পর্কে উল্লেখ করেছেন কথা বলেছেন তখন কুরআনে তার দাওয়া নিয়ে কথা বলেছেন হুদ সম্পর্কে কথা বলেছেন তখন তার দাওয়াতের কথা উল্লেখ করেছেন যখন সালহ আলাই কথা উল্লেখ করেছেন তখন তার ও দাওয়াতের বিষয়টিকে উল্লেখ করেছেন আলোচনা করেছেন কিন্তু যে নবীর ক্ষেত্রে আল্লাহ দাওয়া নিয়ে কোন কথাই বলেননি তিনি হচ্ছেন আলাহিসাল্লামকে নিয়ে কুরআনে আলোচনা করেছেন কিন্তু কিন্তু তিনি তার কৌমের নিকট তার দাওয়াত নিয়ে কোন বিষয় উল্লেখ করেননি আল্লাহ আয়ুব আলাহাইসাল্লাম এর সবরের কাহিনীকে আমাদের সামনে উপস্থাপন করেছেন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 তারা বলেছেন কিয়ামতের দিন কিছু মানুষকে বাকিদের সামনে দৃষ্টান্ত হিসেবে উদাহরণ হিসেবে পেশ করা হবে ইউসুফ আলাহামকে এবং বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে তাদের সামনে উপস্থাপন করা হবে আয়ুব আলাহিসামকে অর্থাৎ বিপদগ্রস্ত ব্যক্তিদের মধ্যে উদাহরণ সৃষ্টিকারী ব্যক্তি হচ্ছেন আমরা জানি আলসু প্রত্যেক নীক্ষা পরীক্ষায় ইন্নাদ না নিশ্চয়ই আমি তাকে ধৈর্যশীল হিসেবে এই কথার মধ্যে ইঙ্গিত রয়েছে আলসুমতাল বাস্তবেই তাকে কঠিন কোন পরীক্ষায় আলোসু সত্যি তাকে কঠিন কোন পরীক্ষা সম্মুখীন করেছিলেন এবং আমরা দেখতে পাই শুধুমাত্র সবরের প্রসঙ্গে আইব আলাহ সাল্লামের ঘটনায় ক্যালাস মহামতাল কুরআনের দুইটি ভিন্ন সুরায় উল্লেখ করেছেন এবং উভয় ঘটনার মধ্যে মূল থিম ছিল সবর প্রাধান্য পেয়েছে তার সবরের কাহিনী যেটা পরবর্তীতে প্রবাদ তুল্য আইবের সবর হিসেবে পরিচিতি পেয়েছে আজকে আমরা যখনই সবরের কথা বলি ধৈর্যের কথা বলি আমরা আইব আলাহ সাল্লামের কথা বলি धर्यर एक प्रतिक आईकन आल्ला आयुबर कथा स्मरण करब के आहवान कर अल्लाह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 আলোচনা শুরুতে আল্লাহ করার বিষয়কে আল্লাহকে ডাক দেওয়ার বিষয়কে আলাহ সুহাম উল্লেখ করেছেন আল্লাহ সুহাম বলেছেন দুইটি সুরাতে একইভাবে ইজ না দা রবাহু ইজ না তখন আইয়ুব তার রবকে আহ্বান করে বলেছিল সুতরাং নিঃসন্দেহে কঠিন মারাত্মক বিপদে পড়েছিলেন যার জন্য তিনি আকতি ভরে একাগ্রেসে একমাত্র আল্লাহকে আহ্বান করা এটা হচ্ছে সমাধানের পথ আল্লাহ পৌঁছানোর জন্য তার আকতিকে পৌঁছে দেওয়ার জন্য আইব কোন ভয়া আশ্রয় নেননি সরাসরি তিনি কাছে আহ্বান করেছেন এবং কত বিনয়ের সাথে তিনি নিজের অবস্থাকে পেশ করে বলেছেন ও আন্তা আর রাহিমিন আর আপনি তো সমস্ত রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ রহমকারী দেখতে আল্লাহ বলেছেন নেমাল আব্দ কত চমৎকার বান্দা ছিল সে এবং আল্লাহ আরও বলেছেন ইন্নাহু সে ছিল আমার প্রতি নিবেদিত আমার অভিমুখী আমার দিকে ঝুঁকে থাকা এক বান্দা ইন্নাহু কি ছিল আইব আল্লাহ সাল্লামের সেই দুঃখ কষ্ট এবার আব্বাস সাইদুল সাইদিন আইব আল্লাহ তিনি বৃত্তশালী সম্পদশালী একজন ব্যক্তি ছিলেন এবং একই সাথে তার পরিবারের সদস্য সংখ্যাও ছিল অনেক পাশাপাশি তিনি সুস্বাস্থ্যের অধিকারী একজন ব্যক্তি ছিলেন অর্থাৎ স্বাস্থ্য সম্পদ পরিবার এই সবকিছুই তার ছিল এরপর এক সময় হঠাৎ করে সাইদিন আয়ুব আলাহ সাল্লাম একসাথে সবকিছু হারিয়ে ফেললেন তিনি তার পরিবার তার সম্পদ স্বাস্থ্য সবকিছু হারিয়ে ফেললেন এবং এই সবকিছুই হয়েছিল আকস্মিকভাবে হঠাৎ করে একজন মানুষ এই দুনিয়াতে যে বিষয়গুলোকে ভালোবাসে সবকিছুকে হারিয়ে ফেললেন স্বাস্থ্য হারালেন তিনি হারালেন তার পরিবার এবং সম্পদকে সম্পদ এবং পরিবার এগুলো হচ্ছে এমন দুইটি বিষয় কাফের কিংবা মুসলিম যাই হোক না কেন প্রত্যেকে সম্পদ এবং পরিবারকে ভালোবাসে দুইটি বিষয় যার প্রতি আমরা সবাই কম বেশি আসক্ত যে কারণে মহাতালা তিনি কোরআনে বলেছেন ধন সম্পত্তি ধনসম্পত্তি মালসম্পত্তি এবং সন্তান এগুলো হচ্ছে তোমাদের পরিবার দুনিয়াতে আমরা সবাই এগুলোকে ভালোবাসি এবং আলু কি বলেছেন তিনি বলেছেন এগুলো হচ্ছে পার্থিব ও জীবনের শোভা সৌন্দর্যমাত্র আইবাহাম এই দুইটি বিষয়ের সাথে সাথে তার স্বাস্থ্যকেও হারিয়েছিলেন এই সম্পর্কে নিশ্চিতভাবে বলা যায় যে আইব আলাহ্লাম কঠিন অসুখে আক্রান্ত হয়েছিলেন অসুস্থতায় ভুগছিলেন তবে সেই অসুস্থতা ঠিক কিরকম ছিল সেটা সম্পর্কে সুননা থেকে কোনো সরাসরি বর্ণনা পাওয়া যায় না আইবুল্লাম পরীক্ষায় পড়েছেন এটা স্পষ্ট পরীক্ষায় পাশ করেছেন এটাও স্পষ্ট তবে ঠিক কীরকম পরীক্ষায় পড়েছেন সেটা নিয়ে কোরআন বা হাদিসে সরাসরি কোন বক্তব্য বা ইঙ্গিত নেই এক্ষেত্রে অনেক ইসরায়েলি রবায়াত বর্ণনা রয়েছে যেগুলোর সম্পর্কে জানেন। আল্লাহ রসদুল তিনি ইসরায়েলি বর্ণনাগুলো সম্পর্কে বলেছেন তোমরা সেগুলোকে বর্ণনা করতে পারো কিন্তু সেগুলোকে তোমরা বলবে না মিথ্যাও বলবে না এই ধরনের কিছু বর্ণনা এসেছে আইবুল আলাহাম তার স্বাস্থ্যের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি কোন কাজ করতে পারতেন না নচারও করতে পারতেন না তিনি অলমোস্ট প্যারালাইজ হয়ে গিয়েছিলেন এবং তার যে বিশেষ রোগটি হয়েছিল মানুষ সেই রোগটিকে ঘৃণা করত সেটাকে অশুভ লক্ষণ হিসেবে দেখত এবং একই সাথে সেই রোগ তাকে আক্রান্ত করেছিল তার শরীরের তার দেহের বাইরের অংশে ত্বকে এবং দেহের ভিতরের অংশও। কাজে আইব আল্লাহ সাল্লাম এমন একটি রোগে আক্রান্ত হয়েছিলেন যেটা বাইরে থেকে দেখেও বোঝা যেত এবং সেই রোগ বিষয়ে সেই সমাজে লোকেদের মধ্যে কুসংস্কার প্রচলিত ছিল তারা এই রোগ আক্রান্ত হওয়াকে এক ধরনের অশুভ সংকেত বলে মনে করত এই রোগকে ঘৃণা করত এবং কেউ এই রোগে আক্রান্ত হলে তার কাছ থেকে নিজেদেরকে পৃথক করত দূরে সরে যেত ফলে আইব আল্লাহ সাল্লাম তিনি সেই সমাজে একঘরে হয়ে পড়লেন এবং কিছু কিছু বর্ণনায় বলা হয়ে থাকে যে লোকেরা তাকে তার গ্রাম থেকে বের করে দিয়েছিল ফলে আইব আলাহি সাল্লামকে গ্রামের বাইরে একটি অঞ্চলে বসবাস করতে হচ্ছিল এবং তার আয় রোজগারের কোনো উৎস ছিল না তার সম্পদ ছিল না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 তাকে তার হারানো নিয়ামতগুলো শুধু ফিরিয়ে দিলেন না দ্বিগুণ করে ফিরিয়ে দিলেন কাজে ফলাফল দেখে বোঝা যাচ্ছে সেই কঠিন পরীক্ষা সেটা কোন অভিশাপ বা শাস্তি ছিল না পরীক্ষায় পাশ করলে সেই পরীক্ষা সৌভাগ্য বই নিয়ে আসে আর ফেল করলে তখন সেই পরীক্ষা হয়ে যায় দুর্ভাগ্য এবং সেই দুর্ভাগ্যের জন্য যে পরীক্ষায় ফেল করে সে নিজেই দেয়ী থাকে এর কারণ হচ্ছে লাসু মহামতাল কুরআ বলেছেন হা আল্লাহ কাউকে তার সাধ্যের বেশি বোঝা চাপিয়ে দেন না এই আমরা বলে থাকি আল্লাহাল হাল সমস্ত ব্যক্তির জন্য সমস্ত অবস্থায় কল্যাণ কর আল্লাহ তিনি বলেছেন একজন মুমিন ব্যক্তির জন্য সব অবস্থায় কল্যাণ কিছু ঘটে থাকে তখন সে আল্লাহ সুক্রিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ কর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 এই কঠিন পরীক্ষার মাধ্যমে পরীক্ষার বিনিময় আলস মহমত তাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য যোগ্য করে তুলবেন এই জন্য কষ্টে পড়ার বিষয়টিকে যে কষ্ট এবং যন্ত্রণা অনুভব করছেন সেটাকে যখন তিনি আলসু মহম্মত কাছে উপস্থাপন করলেন সেই কষ্ট এবং যন্ত্রণাকে শয়তানের ধোকা হিসেবে চিহ্নিত করেছেন বিষয়টিকে তিনি শয়তানের দিকে সম্বন্ধ করেছেন আল্লাহর দিকে নয় তিনি বলেছেন শয়তান আমাকে যন্ত্রনা এবং কষ্ট পৌঁছে দিয়েছে আইবাহ আল্লাহ সু কাছে দুয়া করলেন এবং বললেন আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি তো সমস্ত রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ রহমকারী আল্লাহ তিনি বললেন ফাস্তা জব না আল্লাহ এরপর আমি তার ডাকে জবাব দিলাম সারা দিলাম فَاسْتَجَبْنَا لَهُ فَكَشَفْنَا مَا بِهِ مِنْ ضُرّ وَآتَيْنَاهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنْ عِنْدِنَا رَحْمَةً مِنْ عِنْدِنَا وَذِكْرَى لِلْعَابِدِينَ فَكَشَفْنَا مَا بِهِ مِنْ ضُرّ وَانْتَر دُخْكُ كُشْتُকে দূর করে দিলাম আল্লাহ সুমতাল সঈদিন আলা সাল্লামের দুয়াকে কবুল করলেন কিভাবে সেই দোয়া কবুল করা হয়েছিল আল্লাহ তাকে একটি কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন তুমি তোমার পা দিয়ে জমিনে আখাত করো ধর্ণা নির্গত হল গোসল করার জন্য শীতল এবং পান করার জন্য অর্থাৎ আল্লাহ সুহামতাল্লামকে তার পা দিয়ে জমিনে আঘাত করতে আদেশ করলেন ফলে সেই জমিন থেকে কেন আল্লাহ সেই অসুস্থ আয়ুব আলাহামকে পা দিয়ে জমিনে আঘাত করতে বললেন আল্লাহ চাইলে এমনিতেই তাকে ভালো করে দিতে পারতেন কিন্তু আল্লাহ সাহায্য পেতে হলে আমাদেরকে আমাদের করণীয় সামর্থ্যের সবটুকুই প্রয়োগ করতে হবে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 পরিবার পরিজন আমার পক্ষ থেকে রহমত স্বরূপ ওয়িকরা আলবাব এবং বুদ্ধিমান ব্যক্তিদের জন্য উপদেশ স্বরূপ আইব আলাহি সাল্লাম যখন তিনি সবরের পরীক্ষায় পাশ করলে উত্তীর্ণ হলেন আল্লাহ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 আমি মুখাপেক্ষিহীন নই সুতরাং এই ঘটনা এটা ছিল একটি মনজুজা অলৌকিক ঘটনা আল্লাহ তার প্রিয় বান্ধা ইয়ুব আলাহাল্লামের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 আল্লাহাল বলেছেন কাহিনী এটা হচ্ছে কাছাকাছি বক্তব্য রেখে ঘটনাকে শেষ করেছেন এবং সেখানে তিনি বলেছেন ওয়া জিক্রা লি উলিল এই ঘটনা আইব আলা ঘটনা এটা জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তিদের জন্য উপদেশ শুরু। সুতরাং উভয় আয়াতের সমন্বয়ের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারছি যারা আলোচকআর ইবাদতকারী ব্যক্তি আবি দিন সেই সমস্ত ব্যক্তিরাই হচ্ছেন উলিল আলবাব প্রকৃত জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তি প্রকৃত জ্ঞানী বুদ্ধিমান তিনি যিনি জীবনের সর্বক্ষেত্রে আলোচক মহামতাল্লার ইবাদত করে থাকেন দাসত্ব করে থাকেন অবিশ্বাসী কাফের নাস্তিক আল্লাহর অবাধ্যতাকারী ফাসেক মুনাফিক তারা কখনোই জ্ঞানী নয় বুদ্ধিমান নয় যদিও তারা সর্বদা নিজেদের জ্ঞানের অহংকার করে থাকে এরাই হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা পার্থলামের এই কাহিনীর মাধ্যমে আল্লাহ তার আবিদিন বা ইবাদতকারী বাংলাদের জন্য কোন বিষয়টিকে জানাতে যাচ্ছেন। সেটা হচ্ছে সবর আল্লাহামতাল ইবাদত করার জন্য আমাদের অনেক সবর প্রয়োজন কেন আলোচাল লেগে থাকার জন্য প্রথমত আমাদের প্রয়োজন অঙ্গীকার কমিটমেন্ট আমাদের প্রয়োজন একটি শৃঙ্খলা ডিসিপ্লিন এবং প্রয়োজন বা লেগে থাকা অটল থাকা অবিচল থাকা ধারাবাহিকতাকে বজায় রাখা হঠাৎ করে আবেগের বশবর্তী হয়ে কিছুদিন সালাত পরা কুরান তেলাত করা রাসুল্লাহ ইসলামের সুন্নতকে অনুসরণ করা এটা খুবই সহজ আমরা অনেক সময় অনেককে দেখি যারা হঠাৎ কোন একটি কারণে দিনের প্রতি আকৃষ্ট হয়ে বিশেষ কিছু সময়ে বছরের কিছু অল্প কিছু দিনে তারা দিন পালন করে থাকেন রামাদানে মসজিদগুলো পূর্ণ হয়ে যায় কিন্তু রামাদানের পর কি হয়ে থাকে কাজে এই দিনের উপরে অটল অবিচলভাবে অবিরত লেগে থাকা এটা সহজ নয় এই কারণে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রফসআ বলেছেন সুরাহুদ এবং তার সমপর্যায়ের সুরাগুলো আমার মাথার চুলকে সাদা করে দিয়েছে আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে थर अटल दृढ़ सूरा माथार चुल কেননা অল্প কিছু সময়ের জন্য আল্লাহ দাসত্ব করা এটা খুবই সহজ কিন্তু অধ্যপসায় সাউন পালনের জন্য ধৈর্যের প্রয়োজন সবরের প্রয়োজন জামাতে সালাতাদাই করার জন্য সবরের প্রয়োজন আল্লাহ সামতাল জিকির করার জন্য সবরের প্রয়োজন এবং সে কারণেই আল্লাহ আয়ুব আলাহামের কাহিনীকে সমাপ্ত করেছেন এই কথার মাধ্যমে দাসত্বকারী ব্যক্তিদের জন্য এক ধরনের বালা পরীক্ষা যার মাধ্যমে আম্বিয়াদেরকে পরীক্ষা করে থাকেন তিনি বলেছেন নবীগণ তারা সব থেকে বেশি দুঃখ দুর্দশার সম্মুখীন হন এরপরে যারা তাদের অধিক নিকটবর্তী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 আল্লাহ জানেন কে কোন ধরনের কোন লেভেলের কিন্তু মানুষ যাতে অস্বীকার করতে না পারে সেই কারণে আল্লাহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করে নেন যদি আপনার ইমান আর যদি আপনার ইমান দৃঢ় হয় আপনার পরীক্ষা হবে তেমনি কঠিন এই জন্য আল্লাহর বান্দাদের মধ্যে যারা আম্বিয়া আলহিমসালাম তাদের পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন শুধুমাত্র দাওয়ার ক্ষেত্রে নয় শারীরিক অসুস্থতার ক্ষেত্রেও এই পরীক্ষাগুলো খুবই কঠিন ছিল যেমন আমাদের কৃপাই আব্দুল্লাহ তিনি আল্লাহ রসুলামের মৃত্যুকালীন অসুস্থতার সময় সক্রাত মামতের সময় যখন তিনি দেখতে গিয়েছিলেন তিনি রাসুল্লাহলামের গায়ে হাত দিয়ে দেখলেন প্রচন্ড জ্বর আল্লাহ রসুলাম তিনি বললেন আমার জ্বরের তীব্রতা তোমাদের দুইজন মানুষের জ্বরের তীব্রতা সমাপর্যায়ের গায়ে যে জ্বর ছিল সেটা ছিল সাধারণ মানুষের দ্বিগুণ পরিমাণ কেন ছিল কারণে তাকে অনেক বেশি কঠিন পরীক্ষার মধ্যে এটাকে আলাহ সাল্লাহ সমাপ্ত করেছেন একটি শপথের ঘটনা উল্লেখ করেছেন তুমি তোমার হাতে একমুঠো ত্রিনশলাও ঘাস নাও এরপর তা দিয়ে স্ত্রীকে আঘাত করো এবং তোমার শপথ ভঙ্গ করো না কোন এক কারণে তিনি কসম করেছিলেন শপথ করেছিলেন যে সুস্থ হলে তিনি তার স্ত্রীকে একশো বেত্রাঘাত করবেন এবং রোগাক্রান্ত অবস্থায় ঠিক কি কারণে স্ত্রীর উপরে তিনি এ ধরনের কথম করেছেন শপথ করেছেন সেটা আমাদের নিকট স্পষ্ট নয় এই সম্পর্কে কোন সহি বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না স্ত্রী তিনিও ছিলেন আল্লাহ প্রিয় বান্দিদের মধ্যে একজন কাজেই তাকে কোন ধরনের কষ্ট দেওয়া এটা আল্লাহ পছন্দ করেননি অপরদিকে শপথ ভঙ্গ করা এটাও ছিল একজন নবীর মর্যাদার খেলাফ কাজে আল্লাহ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 যেন তার শিষ্টাচারের সীমা লঙ্ঘন করে না যায় এই আমাদের আমরা পাচ্ছি সেখানে বেদ দিয়ে আঘাত করার পরিবর্তে তৃণশলা বা ঘাস নিতে বলা হয়েছে যা আঘাত মোটেই কষ্টদায়ক নয় সুহানিক ইজতি আমিফুন ওয়াসালামুল আল আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন